রানৌলমুসালামুকুমতুলিল্লা রসোলা সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আশা করি পবিত্র মাহের অমাদানে আপনারা সকলে খুব সুন্দরভাবে মাহের অমাদানের সুন্দরভাবে পালন করার চেষ্টা করছেন ইনশাল সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হলো ঈদের দিনের প্রচলিত বেদাত সমূহ প্রতি বছর আমাদের নিকটে ঈদ উল ফিতর আসে ঈদুল আধহা আসে এই দুটি ঋণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত নবী সাল্লাম যখন মদিনা মোনবার হিজব করলেন আল্লাহ রসুল সাল্লা দেখলেন সেখানে মদিনাবাসী দুটি বড় বড় উৎসব পালন করেন একটি ছিল নরোজ আরেকটি ছিল মাহার যান একটি তাদের নববর্ষের উৎসব আরেকটি নবান্ন উৎসব যখন আল্লাহ রসুলের নিকটে সাহবাইকেরাম এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ সাল্লাহ ইসলাম আমরা কি মুসিকদের এই দুটি উৎসবে আমরা যোগদান করব আল্লা রসুল সাল্লা আল্লাহর নির্দেশের অপেক্ষা করলেন যে আল্লাহ যখনই এই নির্দেশ দিবেন যে উম্মার জন্য কি সুন্না হবে তখন আল্লাহ রবাহ আলমিন এই উম্মতের জন্য দুটি সুন্না করে দিলেন একটি হল ঈদ উল ফিতর আরেকটি হল ঈদ উল এই দুটি ঈদের বাহিরে মুসলিম উম্মার আর তৃতীয় কোন ঈদ নেই ঈদ হল দুইটি ঈদ উল ফিতর এবং ঈদ উল আফাহ কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখি এই ঈদ যখন আসে ঈদ কেন্দ্রিক আমরা অনেকগুলো বেদাত আমরা সমাজে তৈরি করে নিয়েছি প্রথমত আমরা যে বেদাতটি আমরা তৈরি করে নিয়েছি সেটি হল আমরা মনে করি যে ঈদের দিন নতুন নতুন জামা পরে নতুন শাড়ি পরে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে नतुनर जद्दीपना पद्धति नतून जमा नतून शी न पोशाक नतून नतून करते गांधी एम पर्या पहुंची देखा जाने दामे पोशाक सामने ईद उपलक्षे हजिर है से पसा जदि सठीक हालाल उपाय उपार्जन करते नारी तक क्योंकि बाध्य जा अब पथर दिखा अबारे हाथ बाढ़ा दिए मस्जिद असंख्य भाई बनाईल जिजा करते भाई इनकाम करी से माध्यम चलते क्यों स्त्री एत भिलसर एम भीशहुल जीवन जापन चाहिदा मिठाईते ঘুষের আশ্রয় নিতে হয় হারাম উপার্জনের আশ্রয় নিতে হয় সুদের আশ্রয় নিতে হয় তাহলে আমরা দেখি এই যে ঈদের চাহিদা মিটাইতে ঈদের নতুন পোশাকের চাহিদা পরিবারের সবাই মিটাইতে গিয়ে অনেক ভাই হিমশিম খান এবং বাধ্য হয়ে তারা হারাম উপার্জনের দিকে হাত বাড়ান আল্লাহ রসুল সাল্লা সালাম তো ঈদের দিন নতুন জামা পরে ঈদে যেতে বলেন নেই আল্লাহ রসুল সাল সালাম বলেছেন যে সেটা হবে আর সাউবুল জামিল আর সেটা হব উত্তম পোশাক সুন্দর পোশাক তাহলে আমাদের যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলোকে সুন্দর করা দুইয়ে মুছে পরিষ্কার করে এটাকে লন্ডিতে দিয়ে সুন্দর করে এটাকে উত্তম পোশাক বানানো এটাই হল রাসরুল্লাহামের শুননা কিন্তু আমরাই এটাকে বানিয়ে ফেলেছি নতুন পোশাক আবার আরেকটি জিনিস আমাদেরকে এখানে খেয়াল রাখা দরকার যেই পোশাকটি সূর্ণা পদ্ধতির পোশাক যে পোশাকটি ইসলামী পোশাক সেই পোশাকটি পুরাতন হইলেও সেটি উত্তম পোশাক আর যেই পোশাক ইসলামী পোশাক না সেই পোশাক নতুন হইলেও সেটা উত্তম পোশাক না উত্তম পোশাক আর নতুন পোশাক দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এজন্য আপনি যদি এমন পোশাক কিনলেন যেটা দ্বারা আপনার হেজাব রক্ষা হয় না আপনার সতর ঠিক মতো ঢাকা যায় না আপনি নতুন কিনলেন কিন্তু সেটা উত্তম পোশাক নয় আরেকজনের পুরাতন জামা কিন্তু সে পুরাতন জামা দিয়ে তিনি তার সতর্ক ঠিক মতো তিনি ডাকতে পারেন তিনি ওই জামা দিয়ে সুন্দর পদ্ধতিতে হেজাব রক্ষা করতে পারেন তারপরে সুন্দরভাবে বসে বসে প্রস্রাব করতে পারেন সুন্দর আলোকে তারপরে তিনি এমাদতবন্দিকে ইজিভাবে করতে পারেন সেটা পুরাতন হইলেও সেটা উত্তম পোশাক আর যেটা আপনি নতুন কিনতেছেন কিন্তু এমন টাইট পিট যেটা দিয়ে আপনি বসে প্রস্তাব করতে পারেন না যেটা দিয়ে আপনার শরীরের হেজাব রক্ষা হয় না সেটা নতুন হইলেও কিন্তু সেটা উত্তম পোশাক নয় দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটি হল রমাদান মাসের যখন শেষে ইদুল উল ফিতর আসে আমরা অনেকেই সকাল বেলায় গুম থেকে উঠি অনেক দেরিতে ফজরের সলা আদায় করি না তারপরে আমরা ঈদের নামাজ আদায় করতে যাই এই যে এই জন্য ঈদের নামাজকে আমরা অনেক বেশি বিলম্ব করে আদায় করি যে ঈদের নামাজ দেখা যায় আমরা নয়টা দশটা এগারোটা পর্যন্ত আমাদের দেশে ঈদ ফিতরের নামাজ হয় ঈদ উল ফিতর নবিসাম একটু বিলম্ব করতে বলেছেন সূর্য উদয়ের পরে অল্প একটু বিলম্ব অর্থাৎ যাতে ওই সময়টার মধ্যে সদাকাতুল ফিতিরটা আদায় করা যায় এজন্য একটু বিলম্ব করতে বলেছেন তার অর্থ এই নয় এটাকে নয়টা দশটা এগারোটায় আদায় করা এটা এগারোটায় আদায় করার পিছনে যে উদ্দেশ্য আমরা দেখি সেটি হল যে ফজরত নামাজ না পড়া ঘুম থেকে উঠেই আটটা নয়টায় তাহলে যারা নেতৃত্ব দিচ্ছেন ঈদগাহের সভাপতি ঈদগাহের সেক্রেটারি ঈদগাহের বড় নেতা তিনি তো ঘুম থেকে উঠেন নয়টা দশটায় তাহলে নামাজ যদি হয় সাতটায় তো উনি তো ঈদের নামাজ পড়তে পারবেন না উনার কারণে বাকি মুসলিমদেরকে দেখা যাচ্ছে ওই দশটা এগারোটা পর্যন্ত অপেক্ষা করে ঈদ ফিতরের সলাদ আদায় করতে হয় এটা শুননার খেলাফ যে সকল বাইয়েরা যে সকল বনেরা আরব বিশ্বে গিয়েছেন তারপরে ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় ঈদ ফিতর দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইসব দেশগুলোতে যারা ঈদ উল ফিতরের নামাজ দেখেছেন যে দেখবেন বজরের পরে বজরের সলাৎ আদায় করতে মুসল্লিরা আসেন বজরের সলাৎ আদায় করে একটু অপেক্ষা করেন সূর্য উঠার জন্য সূর্য ওঠার একটু পরেই এরপরে ঈদের দিন আমরা দেখা যায় এমন এমন কার্যক্রম করি যে বেপরদাভাবে ঘুরে বেড়াই আমরা অনেকে মনে করি ঈদের দিন ঘুরে বেড়ানো আলহামদুলিল্লাহ ভালো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ বিনিময় সবাই একেবারে আলো কাজ করতে গিয়ে বেপর্তাভাবে আমরা পর্দা চাপ লঙ্ঘন করে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে করি তাহলে ঈদের দিন একটা অবাদতের দিন সেই দিন আমি গুনার কাজ করে বেড়াচ্ছি এরপর আমরা দেখি আমাদের দেশে আরেকটি ঈদের দিনের প্রচলিত বেদাত মহিলারা এসে এসে মুরব্বীদেরকে পায়ে ধরে ধরে সালাম করেন যেই মুরব্বীরা তার মহারাম না যেই মুরব্বীদের সাথে তার দেখা দেওয়া হারাম তাদেরকে ঈদের দিনে দেখা দেওয়া জায়জ নেই দেখা তো দেওয়া হচ্ছে আরো তার পায়ে ধরে সালাম করা হচ্ছে এই যে ঈদের দিনে বেপর্দাভাবে পায়ে ধরে সালাম করা একদিকে পায়ে ধরে সালাম করা এটাও সুন্না তারা স্বীকৃত না দিকে সবচেয়ে বড় অপরাধ সেটি হল এইভাবে বেপর্দাভাবে ঘোরাফিরা করা ঈদের দিনের সালাম করা কৌশল বিনিময় করা এটাও ঈদের দিনের একটি প্রচলিত গোমরাহী প্রচলিত বেদাত এরপরে সম্মানিত দর্শক শ্রোতা ঈদের দিনের সালামই যে ঈদের দিন আসি সবাই সালাম করে আর বলে যে ঈদের সালামী ঈদের সালামী বলতে তো ইসলামে এরকম কোন ইবাদত নেই এরকম কোন বিষয় নেই আর ঈদের সালামী বলে মানুষকে জোর করে তার থেকে টাকা আদায় করা এটা তো হাদিয়া না হাদিয়া হলো স্বেচ্ছায় খুশিতে তিনি তার ছেলে মেয়েদেরকে স্ত্রীকে বাতিজা বাতিজিদেরকে বা আত্মীয় স্বজনদেরকে যে কাউকে তিনি খুশি মনে যেটা দিবেন সেটা হাদিয়া কিন্তু তাকে বাধ্য করা যে ঈদের দিনের সালামি দেন সালামি দিতে হবে এই কথা বলে সালাম করে টাকা চাওয়া এটাও ঈদের দিনের একটা প্রচলিত বেদাত এরপরে সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইদের দিনের আরো কয়েকটি বেদাত দেখি যে সারা বছর মুসাফাহামো আনাকা নেই দিনে আমরা দেখি যে মুসাফাহামো আনাকার জোয়ার এসে যায় কবর জিয়ারতের জোয়ার এসে যায় তারপরে আবার অসংখ্য এরকম কার্যক্রম আমরা দেখি গান বাজনার আসর বসে বিভিন্ন অন ইসলামিক অনুষ্ঠানের আসর বসে सब ईदर दिन प्रचलित बेदात एग्लोर समाज एकजे एक समाज गिड़े बस आई बेधात गोदि पावर यह प्रत्येके प्रत्येके सामर्थ्य अनुजाई चेषा कर ईद उल फितर दिन सरिया बिोधी दिन बिोधी कार्यक्रम नल्ला पाक सबाई के ईदर दिन की ईदउल फितर टी सुन्ना और आलोक आदाय कर तौफिक दान कर আমিনী রববালমিনালকরকহ